الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. انَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَقَالَ تَعَالَى آمَنَ الَّذِينَ مِنَّا مُؤْمِنًا لَّهُ وَكِتَابِهِ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله قلب طائده داقه إلى এটাই হলে জীবনের হিসাব নিতে হবে দেশ যতগুলো শক্তি ধরা হচ্ছে আল্লাহ সুন্দরদের সামনে সব আল্লাহ দ্বারা হাজার রকম নিদর্শন আমাদের সামনে করে আমাদের বুঝা মানা আল্লাহ কুরান পড়া বুঝা এমনি জোর ছিল মানুষ যেহেতু নিজেকে অনেক পণ্ডিত করে নিজের বুঝে নিজে আছে ওঠে মানে চায় না আল্লাহ কুরানে বহু নিদর্শন আমার কত নিদর্শনের দাস দিয়ে চলে যাচ্ছে কিন্তু এগুলো দেখে আমার ক্ষুদ্র দিয়ে গবেষণা করতেছে না করলে আমাকে আল্লাহ সে কোনো দিয়ে গবেষণা মানুষ এখন বর্ষাকাল বর্ষা নিয়ে বর্ষা এই বৃষ্টি দিচ্ছেন কি ফায় সমুদ্রের লোনা পানি একদম লোনা পানি মুখে যাওয়া সম্ভব কথা যে মধ্যে ত্রিশটা शक्ति केल्ला तारा सूर्य हिट दिए्य आकारुद्रे उठाई दी से मेघ माला आकार करते যার মধ্যে লক্ষ লক্ষ টন পানি আছে ক্ষুদ্র বৃষ্টি নাচর করার সিদ্ধান্ত করতেছেন যে এলাকায় তিনি চাই দিতে বাতাসকে অর্ডার দিচ্ছেন বাতাস এই লক্ষ লক্ষণের পানিকে সে এলাকায় নিয়ে কি নিপুণ ভাবে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন হঠাৎ দিলে পৃথিবী ভেবেছে লক্ষ পানি একবারে ছেড়ে দিচ্ছেন করে বৃষ্টির ফোটার আকারে কোন কিছু ধর্ষয় আবার যে উদ্দেশ্য থাকতে বাস্তবায়ন একটা অফিস তোমার এই আর আয়াতনে নিঃানি নিদর্শন দেখাইতে চান যাতে তোমরা আল্লাহকে নামলে বলা হয়ে যাবে কি নিদর্শন দেখেছেন তো তিনি আসবাস থেকে তাদের করতেছেন করতেছেন মারে কৃষ্টি নাদের করতেছে এইটে ঋদিক এইটা জমেনি করতেছে জমিন এই পানিটাকে গ্রহণ করতেছে গ্রহণ করার পরে মানুষ যত সরিষা খাদ্য শস্য জমিলে ফেলতেছে সব আল্লাহ তালা অঙ্কুর বের করে এই গাছ তৈরি করে দিচ্ছে বৃষ্টি যদি না হয়তো একটা দানাও করত না একটা গাছ এই মিষ্টি কেন্দ্র করে আলোচনা করবে আসমানোর উপরে না আসে সব আসমানা আসমানো আশাই এখান থেকে বানিয়ে এটা দিয়ে সব খাদ্য শস্য গাছ তৈরি হয়েছে সেই গাতে আল্লাহ তারা করতেছে কত আল্লাহ থেকে আছে गोन फसल बतास पता दिए ग्रहण कर আবার সূর্যের যে তাপ হিট এটাকে সবুজ পাতা দিয়ে গ্রহণ করবে এই তিনটা দিকে যে সমন্বয় সমস্ত খাদ্য শরীর ফল ফুল আল্লাহ করি সূর্যের হিট লাগবে এই হিট গ্রহণ করার জন্য সবুজ পাতা লাগবে অন্য কোনো চালা এটা পা সূর্যের হিম আপনার থেকে বাড়িয়ে দিতেন আর শিবর যে পানি নিচ্ছে ওটা আপনার থেকে না এটাকে বলতেছেন আমরা গাছ এর জন্য যে উপায় উপকরণ লাগবে সব আলোচনা আপনার থেকে বাড়াই দিচ্ছে ওগুলো মিলে মিলে তাকেই সব থেকে বড় শক্তির সামনে মানা মতো করে एक बड़ शक्ति लक्ष लक्ष टन पानी आगते उठैलान भाषमान अवस्था हवा धक्के देखा दरकार आबादाफोटा बिस्टि नजर चल से खाद्य शस् उत्पन्न करल একমাত্র আল্লাহ ছাড়া এই ক্ষমতা চালু আছে কেউ এই সাগল থেকে এইভাবে লোনা পানি থেকে পেঠা পানি তৈরি করতে সেটা হাওয়ার ভিতরে উড়ায় রাখতে লক্ষ লক্ষ পানি আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন সৃষ্টি জীবের কি এই ক্ষমতা আছে হিন্দুরা কোটি দেবতা পূজা করে কোন দেব দেবীর ক্ষমতা আছে যে এক কোটা পানি না কোন ক্ষমতা আছে যে থেকে পানি নামাই নিয়ে আসবে পানির নিশ্চিত তুলতে পারবে কিন্তু তার পারে তুলল মাের পানি মাটির বিভিন্ন স্তরের পানি কে রেখে দিন আল্লাহ রেখে দিন মাটির বিভিন্ন স্তরে পানি আল্লাহ আপনার আল্লাহ করতে পারে कोई पानी तो क्ष्र क्या देखातेज्ञानी हम कत जिन कारण सम्भव कई विवाद करते हमारे ढूंढे बंदा के पास मकलूब समस्त मकलूब कटी कटि मकलूब के रखा समय करते बेची प्राणी सागर मत सृति करते हैं কল্পনা করা যায় যাত্রী স্তানি উন্নী ওনারে ভাইয়ের ঘটনা লিখ ও ভাই লাহরে এই বৃষ্টি থেকে বেড়ে পাবে না আর দোকান দেওয়ার কোনো ব্যবসায় কেনা হবে না তুমি চিন্তা করো खबर तो, तो नहीं दुकान पर अपना रेजेक्ट पोचाय चीज আপনার জমিনাওয়াল আল্লাহ আল্লাহ সমস্ত পুরাণে দিদি আমি বলার দায়িত্বে কার ওপর ফারাক দেখি কারো উপরে ফারাকি এক তিন বছরের মধ্যে আমি তোমাদের কিছু দেবাহা করি আল্লাহ তালা তখন মানুষের দিন নেতারাও পারবে না আমিও আল্লাহ তালা ঠিক মতো কথায় কোথায় তো আল্লাহ তালা কারেন ওই চিন্তা আমাকে দোকানের মেছে দেখতিনি আসবে না আমার দায়িত্ব না আমার দায়িত্ব খুলে আল্লাহ করে বসে থাকা ফাঁকা একটা লয়ে সে বৃষ্টির নদীতে দেয় দু বসে গেল দোকানের মধ্যে লাভ করব আল্লাহ আল্লাহ নেই লাভ করো লাভ করব কিন্তু মনের মধ্যে এক করে থাকবে আমি চিন্তা করছিলাম যে এই দিক মধ্যে লাইব্রেরি না খোলে তো মুশকিল হয়ে যাবে যা কারণ যা আমার দোকানটা শুনছেন এই লোক কিতাব কিনতে অনেক কিতাব ছিল ওনার সারাদিনের লাভ হয় এক মানটা এত কিতাব দেখছে সব মারা একদম থেকে দেখো আল্লাহ কিরভাবে দেখো সম্ভাবনা নেই এত মিষ্টির মধ্যে যোগাযোগ আর এই মিষ্টির মধ্যে আল্লাহ কিরে তার পাঠিয়েছে ওনার সারা দিনের नाशा, देन, लो लो। चले गए मात्र बोला क्यों अब दिए गए বাইরের থেকেটা লোক আছে লন হবে আর কিভাবে চলে আল্লাহ এত পথ এতগুলো কি পথ এত লীলা বাণী এত আপনার কোন নেই আপনার কোন নামে দোকান নেই দেখেছে মাঝে মাঝে ভাড়া আছে কিচ্ছু নেই কোন নেই সব চলতেছে কিভাবে যায় এই মাথায় ঢুকতে চাই প্রশ্ন হয়তো অনেক আমি তো বুঝতে পারছি না कारा कारा क्यबेल কিচ্ছু করে নেই কেউ দোকান না দিয়ে বসে গেছিলাম লাগলো আমার টা হইতে লাগলো তখন আমার তাই বললেন যে আপনার দোকানে যদি আল্লাহ তালা ক্রেতা পাঠাইতে পারে আর আপনার ব্যবসায় আল্লাহ লাভ দিতে পারে অত আপনার এই ব্যবসায় কোনো বর্ধিত না আল্লাহ কোনটা আপনার একটা আয় উৎস আল্লাহ জিনিস বস্তি আল্লাহ খাস প্রতিষ্ঠা যেখান থেকে আল্লাহ দিন কাজ করা হয় মানুষদেরকে আল্লাহ অলি বানানো হয় মানুষকে জাহান্ন থেকে বাঁচানো হয় মানুষকে জানা দেখানো হয় আল্লাহ খাস প্রতিষ্ঠান এগুলো বাইকুল্লাহ মসজিদ আর মসজিদে নবাবী ওয়ার্ল্ড গ্রাউন্ড তো আপনার দোকানে যদি আল্লাহ তালা ক্রেতা পাঠাইতে পারে যাদের টাকা দিয়ে আপনার সন্তান থেকে পাঠাই দিতে পারে যারা এখানে চান্না দিয়ে যাবে সে আপনার দোকান চলে আল্লাহ আপনি আনেন আল্লাহ পাঠায় ওই আল্লাহ এখানে সাহায্যকারী পাঠিয়ে দেয় ওই সাহায্যকারী নিজের উদ্যোগে আসছে এখানে সাহায্য নিধি জমা করে যায় তাদের আসলে ময়দানে আল্লাহ ব্যাংক থেকে এই টাকাটা উঠাইয়ে ব্যস্ত যেতে পারে চেষ্টা করেন তারা অ্যাকাউন্ট আল্লাহ ক্য কোথায় আল্লাহ জমিলে এই বস্তি আল্লাহ ব্যাংক এখানে দিচ্ছেন আপনি আল্লাহ ব্যাংক বললেন কত পারছেন লাভ দিবেন এই দুনিয়ার মতো দশ বলা না বে বাইরে এত লাভ দেবেন যা আপনার এত আল্লাহ रीबा बैंक बुझी दामी खाली हाथ चले गोकारा नामे अकाउंट पाठ सी टी आशा कर তোমার সম্পদের মধ্যে তোমার একটা অংশ আছে এইটা তুমি নিতে ভুল করিও না তোমারটা তুমি সামনে করে দিয়ে যাও এই একটা কথাটি বুঝিয়া আছে এইরকম পরে কি ব্যবস্থা করবে তুমি এটা তাদের কত প্রয়োজন থাকবে কত সমস্যা থাকবে তাদেরটা নিয়ে আবার তোমার নামে টিপি করবে আকালতের ব্যাংকে আল্লাফুল আলমিন ভাবে বাচ্চাকে পাব আল্লাহ যে কোনো একটা ক্ষুদ্র দিয়ে যদি মানুষ গবেষণা করে সে আল্লাহ পর্যত বসবে আল্লাহ আল্লাহ হয়ে যাবে আল্লাহর জন্য ইবাদা আল্লাহর জন্য গুণাস ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে আমি বুঝ পাচা হতে হবে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে তখন সব সহজ হয়ে যাবে একটা মানুষ সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত দোকানে से बस फायदा उठते थे कस्टर टाक से कस्ट भूल दुकान আপনার দৃষ্টিভঙ্গি চেন ভয় নেই আপনার কষ্ট লাগতেছে দোকান মারের কাছে সহজ লাগতেছে এই দিনের উপরে চলার মধ্যে কি কামিয়ে কি শান্তি কি আরাম আজকে দুনিয়াতে ওই লোকগুলো বাকি প্রত্যেকের জেন্দি দুনিয়া বেকার হয়ে গেল কিন্তু যে লোকগুলো দিনের উপর আসতে আল্লাহ থেকে শান্তি দিয়ে রাখছেন কোন প্রেসারে নেই তাদের তিনি গায়ে কুপি খেতে পারে অশান্তি নেই কি ফাই শান্তি তখনও আশা এই পুষ্ণ হেসে যাবে তখন টেলিভিশন ছেড়ে দেওয়া আপনার জন্য সাহস কবিতা ঘুষ খেতেছে ঘুষ ছেড়ে দেওয়া তার জন্য একদম সহজ খালি ছেড়ে দেওয়ার সহ না তখন ওইগুলো পরা কঠিন হয়ে चेज होते गुना मजा पेटे आसल ওইটা দাউ চুল যান চুল গেলে কিন্তু তারপরে এত অর্থ হয় ডান তাদের কথা শোনা বাস্তবে হোক টেলিভিশনে হোক ম্যাগাজিনের কথায় হোক এর মধ্যে যে মজা দাও দেখা দিনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় दिले मध्य पाए जहां ठंडा चले जाएंगी दिले तो गुलाब जहां नाम आगुदी कारो खड़ा बात करते हैं आल्ला ইবাদত করতে হয় আল্লাহকে ইবাদত করতে হবে তার পুত্রতে এই এত পিছা বৃষ্টি দিয়ে আপনাদের সামনে কিছুটা ছিল না তবুও বৃষ্টির দিন বলে এই সামান্য সম্পর্ক থাকার ধরনের কথা বলে দিলাম এতক্ষণ প্রয়াস ছিল পরেমে যে কি ভাব এটা নেই আমাদের আমরা ওর জায়গায় কত বানাওয়ার জিনিস নেই না শরীর রজিনা শরীফ হাসিয়া শরীফ মিলাস করিম উল্বরিফুলো কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই কত তারা এইগুলোকে বিরাট ফলাভ করছে ফলাভ করে কেন ওই লোক এর বাইরে আসুন না হাজির খুঁজে আর বাইরে আক্রি করবে বিচার তার মৌলিক আসান পক্ষে করতে হবে একটা হাতের ব্যাখ্যা কিভাবে যে কোনো সমাজটা আপনি নিয়ে নেবেন বিলাত পড়াই ওনাকে দুশো টাকা হাজিরা দেন দু হাজার এলেভ আছে যে তাদের ছ আবিষ্কার করা হয়েছে আল্লাহ বছর পর আবিষ্কার করা হয়েছে কিভাবে হয় এই জন্য শরীর পাঠ দিতে হবে বিভিন্ন বেদার্থে সম্মান করতে হবে কিভাবে জেলা কি রামের রেখা রাখতে হবে ওরা কে মহামশ করতে হবে আপনার ছেলের চিঠি আপনি দিনকে কাল আল্লাহ কালামকে সহিভ করলে হবে না পড়ানোর ভাবনা তেলা আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করা হয় আমাদের এই ধরতে সাপ করতেছে এইখান থেকে তেলা আসতে করতে হবে আপনি চেষ্টা করার পরে যে না হয় আল্লাহ আপনাকে পুরা দায়িত্ব চেষ্টা করেন কত পার্সেন্ট না আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আপনাদের ছেলেদেরকে নিয়ে এখানে সাত হয়ে যাবে চেষ্টা করেন আল্লাহকে দেখাই যে আল্লাহ তোমার মালাম শুনে জন্য আমি তুলে দিন চেষ্টা করছি আল্লাহকে দেখাই আল্লাহ দেখতে চাই না রুহের জগতে পরা স্বীকৃতি নিয়ে এক গ্রুপকে বেঁচতে পারে দিতে পারছেন আর এক গ্রুপকে দশ জায় একটু ভুল তারা যাদেরকে তদুকে বাড়িয়েছেন বিচার করবেন সকলের সামনে তারপরে কাউকে দেখতে পাঠাবেন কাউকে তদন্তে পাঠাবেন আমাদের ভায়াস ব্যবস্থার জন্য না বিল্ডিং তৈরি করার জন্য না গাড়ি খরিদ করার জন্য না মজাদার খানা খাওয়ার জন্য না এসব কিছু থেকে অনেক উন্নত বিল্ডিং অনেক উন্নত মানের অনেক উন্নত মানের অনেক উন্নত মানের অনেক উন্নত মানের টিভি সব রেডি সব রেডি এইগুলোর জন্য করতে হবে লক্ষ জেন্দিগি তো নামাজ ঠিক করতে হবে জেন্দিগি তো পড়াশয় করতে হবে প্রাণ করতে হবে এই কাজের জন্য এই বস্তৃত বলেন সেখান থেকে উত্তর করতে হবে যে অনেক ফজিলা কত জোগাতে আমি আপনাদের ক্ষেত্রতে আরোপ করেছি একটা জিল্পের আর গর্গ আপনাদেরকে বলে দিচ্ছি আমার সাহেব বলতেন এই কথা বলবেন নির্দেশ আমার সাহেব বলছেন আপনাকে সেরাতে মুস্তাকিবের উপরে বুধ রাখবে সেরাতে মুস্তাকিব থেকে আপনি আমি ইনশাল্লাহ রাজ্য হব না সহ এইভাবে কারোর ফাইদা কিন্তু আমার ঠায় মধ্যে ফাইদা বিশেষ উপকারীকে সহিহের দম অন্তরের মধ্যে গুনাহের কালিমা দল পড়ে এটা আমার দ্বারা पंदा पड़े पद्धा पड़ार सब कुछ खेल सब खेल তারা দিল পরিষ্কার আর চেলা অন্তর্ পরিষ্কার হয়ে গেছে আর হারি নেই সে কেমনি মধ্যে এই প্রশুর দলছে গুণা হবে পশ্চিম কাল হবে তো তেলা হতে বড় ভাষায় গোনা হয়েছে দল আশির একটা একটা গুণা করলে তিলের মধ্যে একটা করে আর একটা গুণা করে আর একটা কালো লাভ করে এইরকম করতে করতে সম্পূর্ণ দল कलिमा अंतर जम परिष्कार मध्य जम झले জমান দিয়ে বসে দিয়ে বসে পরিষ্কার দেখো তোমাদের বিলের ভিতরে জম লাগে যেমন নাকি লোহার মধ্যে জম তারা একদম কষ্টকালা নিয়ে আর তুলল লোহার তোর জানা আছে जंग लगने के लाभ कर आल्ला महाब्बत पाते थे मम वैशिष्ट्य सबकि ठीक रखे दीदी बुझाई देखते दीबी कहना আল্লাহর ভাবত সবচেয়ে অন্য হবে আল্লাহ পুরানে গভীরভাবে তাদের অন্তরে সবচেয়ে সবচেয়ে ভগত আল্লাহর জন্য তে ভঙ্গটা আসবে কেমনি আমি দিলাম তার অন্তরে গেল মেহনত করতে হবে একটা আল্লাহর আল্লাহ নিয়ে আপনার মহাপতাই করতে হবে আল্লাহ চাইতে হবে আর কাজও করতে হবে শুধু দোয়া হবে না যত জেলা করা হবে তার অন্তরে আল্লাহ জাহাবত তত বাড়তে থাকবে অর্থ বুঝে তেলার বাড়বে অর্থ না বুঝে তো চেলা করলে বাড়বে इम कर लिखते जीवन आल्ला दुनिया जिंदगी चर्म चक्रुद्धे देखा जाए क्योंकि स्वप्नेल्लाह के देखते এটা অসম্ভব না এক মাথাবের ইমাম ইমান আহমদের ইমাম ইমান শিবর লিখছেন একসাথে স্বপ্ন যোগে শাহুল্লা আলমকে দেখার তৌক লাভ করেছিল আল্লাহকে মানে কথাই প্রত্যেকবার তিনি যে কথাটা হলো আল্লাহ আপনাকে রাজি খুশি করার সবচেয়ে বড় মাধ্যমে খুশি হয়ে যায় আল্লাহ থেকে একই জালা করিতে লাভ করা হয় আমি সেই বাংলা করে খুশি হয়ে যাই খুশি হয়ে যায় উনি জিজ্ঞেস করলেন আল্লাহ উনিকে বুঝিতে লাভ করলে আপনি খুশি হন না বুঝে পড়ল যাতে যেভাবে যেভাবে আল্লাহ কালার চালে আল্লাহ খুশি হয় দুই নম্বর ফায়দা সব কথা আমি এক জায়গাতে দেখি উদাহরণ ওখানে দেখি কিন্তু লোক আমার বাইরে এই লোকগুলো দুনিয়ার চামচার দাদ দিয়ে আমার আলোচনা করতেছে শুনতেছে এটা দেখলে ওটাcosi amar onno mohobbo korbe tere duniya niyo ekhon allah jodi toke dekhe allah er kalam me telaf korteche patte thena theke theke telaf korteche theke theke ayata ta ta fihi katate theke theke telaf korteche oho alai sab telaf chalu hoye nei ekhona tar jonno motim qala hu ajra আল্লাহ রোষণা করতেছে তার জন্য দল দল এই আল্লাহ মহাপথ আছে আল্লাহ নৈপত্য লাভ যাতে মাতার বিরুদ্ধে তিন নম্বর ফাইটা কোরআন যাতে লাভ করবে আল্লাহ তাকে প্রত্যেকটা অক্ষরে ক্ষেত্রে একটা অক্ষরে কক পক্ষে দর্তা যদি আপনি নামাজে তেলাভ করেন নকল নামাজে গরজ নামাজে তখন তো একটা অক্ষরে কক পক্ষে একশো দেখি একশো আল আং টু একটি পড়ে পাঁচটা আকর আছে বাইরে পাঁচজন পঞ্চাশটা লেখি কম্পে পেয়ে গেলেন নামাজের বসেতে লজ করলে কম্পকে পাঁচশো লেখি পেয়ে গেলেন এই লেগির পতরটা এই মুহূর্তে বুঝে আসতে वो बोला सलाम जब ये बिबी बच्चा चले चले সবাই পারবে একটা ভয় যে আপনি নেকি taman kirdo আপনার একটা পেকি ভর হয়ে গেছে গুণ আর ثواب সমান সমান একটা নেকি বেশি হয়ে গেলে আপনাদের সাধারণত फैसला হয় না আপনি বন্নে হয় গুপ্ত করে তোমা ছেলেরা একটা নেকি দিবে কিনা মানে এত තරারে আর যখন ব্যবস্থা থাকবে সেদিন হবে হল হবে না সেই কি দিবি দুজনে খালে নেকি নাকি করে এক কে হল। এক কেজি আটা হয় একটা হয় না কি কথা পায়খানা কথা কিন্তু জানলা ফাতে লোজ মা হয়ে তো বলা হয় তিন নম্বর এই কিছু না কিছুতে লাভ করতেই হবে উদ্দিপ্ত ছিল অন্তত সালগুলো একটা কর লাভ করা যদি নাই পারেন আপনি একটা সফাতে লাভ একটা তে করেন আপনার গাড়ির মধ্যে একটা পয়সলে রেখে দেন জেলা পেতে অফিসে আধা ঘন্টা সময় লাগবে কয়েকটা সিস্ট আমি করেছি পর আমাদের পত্রিকা পড়ার সময় বেল হয় তার কোন সব নেই কোন জরুরি জানা ফিরবে হয়েছে পত্রিকা পড়ার জন্য বানানো হয়েছে লক্ষ্ম আল্লা তারা লক্ষ্মিত করে কোরআন সই করা